পরম দয়াময় নিরতিশয় মেহের বান আল্লাহ নিশ্চয়ই কল্যাণ লাভ করিয়াছে ইমানদার লোকেরা যাহারা নিজেদের নামাজে ভীতি ও বিনয় অবলম্বন করে যাহারা বেহুদা কাজ হইতে দূরে থাকে যাহারা জাকাতের পন্থায় কর্মতৎপর থাকে যাহারা নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين من جد الثريدر এবং দক্ষিণ হস্তের মালিকানা দিন দাসীদের ছাড়া এই ক্ষেত্রে তারা বর্ষণ যোগ্য নয় এমন বেতাওয়া ওয়া আذلك فأولائك هم الهادون অবশ্য যারা এই সব ছাড়া অন্য কিছু চাইবে वा चुक्त रक्षण कर नामूहर पूर्ण हिफाजत कर এই লোকেরাই এমন উত্তরাধিকারী যাহারা নিজেদের উত্তরাধিকার হিসাবে ফিরদাউজ পাইবে এবং সেখানে চিরদিন থাকিবে मानुष के मटर उपादान हईते बनाइयापर उत स्थान टक्काना फोटाय परिवर्तित कर মুগ হেবু খুব আহ সতঃ পর এই ফোটা কে জমাট বাঁধা রক্তে পরিণত করিয়াছি উহার পর এই জমাট বাঁধার রক্তকে মাংসপিণ্ড বানাইয়াছি তারপর উহাতে অস্থিমজ্জা মজ্জা বানাইয়াছি সেই অস্থিমজ্জার মজ্জার উপর বসাইয়াছি। শেষ পর্যন্ত উহাকে অপর এক সৃষ্টি অতএব সম্পন্ন হইতেছেন আল্লাহ তিনি সব কারিগর হইতে উত্তম কারিগর অতঃপর তোমাদিগ কে অবশ্যই মরিতে হইবে তুমি এবং তারপর কিয়ামতেন দিন তোমাদিগ কে অবশ্যই পুনরুত্থিত করা হইবে ও খালক সে হাত ইকু নিল तुम्हारे सा सतटी पथ निर्माण कर आसमान हईते ठीक अनुमान मत एक विशेष परिणाम पानी बर्षण करिया এবং উহাকে জমিনা স্থিতি সম্পন্ন করিয়া দিয়াছি আমরা উহাকে যেদিকেই ইচ্ছা লইয়া যাইতে পারি অতঃপর এই পানির সাহায্যে আমরা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান বানাইয়াছি তোমাদের জন্য এই সব বাগানে বিপুল পরিমাণ সুস্বাদু ফল রহিয়াছে আর তাহা হইতে তোমরা খাদ্য লাভ করিয়া থাকো আর সেই গাছও আমরা সৃষ্টি করিয়াছি যাহা সিনাই পাহাড়ে উৎপন্ন হয় তৈল লইয়াও উৎপন্ন হয় এবং খাদ্য গ্রহণকারীদের জন্য আহার যুগ আর প্রকৃতপক্ষে তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মধ্যেও একটি বিশেষ শিক্ষা রহিয়াছে উহাদের পেটে যাহা কিছু আছে তাহা হইতে একটি জিনিস আমরা তোমাদিগকে সেবন করাই আর তোমাদের জন্য উহাতে অন্যান্য বহু রকমের ফায়দা নিহিত আছে উহা তোমরা খাও ওয়াহ আরোহণ করো কৌমিদুল आमरा ताहार तेर शे हे आमार रा। तुमरा कि भाला তাহার জাতির যে সর্দাররা উহা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলিতে লাগিল এই ব্যক্তি কিছুই নয় নেহাই তোমাদের মতো একজন মানুষ মাত্র ইহার উদ্দেশ্য এই যে সে তোমাদের উপর প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব লাভ করিবে আল্লাহ যদি পাঠাইয়া থাকিতেন তবে ফেরেস্তা পাঠাইতেন এই ধরনের কথা তো আমরা আমাদের বাপদাতাদের সময় হইতে কখনো শুনি নাই আসলে কিছু নয় লোকটিকে কিছুটা পাগলামিতে পাইয়াছে কিছুকাল আরো দেখিয়াল নুহ বলিল হে পরোয়ার দিগার এই লোকেরা যে আমাকে অমান্য করিয়াছে এই ব্যাপারে এখন তুমি আমাকে সাহায্য দান করো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 অতঃপর আমরা তাহার প্রতি ওহি পাঠাইলাম আমাদের সংরক্ষণে ও আমাদের ওহি অনুসারে নৌকা তৈয়ার করো তারপর আমার হুকুম যখন আসিবে ও চুলা পানিতে উথলিয়া উঠিবে তখন সকল প্রকারের জীবজন্তু হইতে এক এক জোড়া সঙ্গে লইয়া ওহাতে আরোহণ করিবে তোমার পরিবার পরিজনকেও সঙ্গে রাখিবে কেবল সেই লোকদের নয় যাহাদের বিরুদ্ধে পূর্বেই ফয়সলা করা হইয়াছে আর জালিমদের ব্যাপারে আমার নিকট কিছুই বলিবে না এখন তাহারা ডুবিয়া মরিবে অতঃপর তুমি যখন তোমার সঙ্গী সাথী লইয়া নৌকায় তোয়ার হইয়া বসিবে তখন বলিবে শকর সেই আল্লাহর যিনি আমাদিগকে জালিনদের হাত হইতে মুক্তি দিয়েছেন। আর বলো হে পর আমাকে বরকপূর্ণ স্থানে অবতরণ করাও তুমি সর্বোত্তম স্থানে অবতরণকারিও ইন্দা লিখেলা মুবে চালিন এই কাহিনীতে বিরাট নিদর্শনাবলি রিয়াছে আর পরীক্ষা তো আমরা করিতেই থাকি ইহাদের পর আমরা অপর পর্যায়ের জাতির উত্থান ঘটাইলাম অরুসল্লাহুল্লাহ মিন ইনু আত तुमरा कि भय करो ना, वाकाला ना।, वाकाला ना তাহার জাতির যেসব সরদার মানিয়াল ঐতিহ্য অস্বীকার করিয়াছিল এবং পরকালে উপস্থিতির কথা মিথ্যা মনে করিয়াছিল जीवने सच्चल, खाओ से खाय तुम जहा पान करो से पान कर एमरा जदि निजे मतई एक मानुषे आनुगत्य कबूल कर तब तुमरा तो क्षतिग्रस्त हईले लोक की तुमादिग के बोले तुम्हरा जख मरिया मिसिया जाइवे हाड़ेर खाचाई परिणत हईब तक तुमा दिग के बाहर हईबे খুব দূরের অসম্ভবের এই যা তোমাদের সহিত করা হইতেছে জীবন কিছুই নয় শুধু এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন এখানেই আমাদি কেউ মরিতে ও বাঁচিতে হইবে আমরা আর কখনোই পুনরুত্থিত হইব না আমরা ইহার কথা কখনোই মানিয়া লইব না রাসুল বলিল হে আমার রব এই লোকেরা যে আমাকে অমান্য করিয়াছি এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করোস জবাবে বলা হইল সে সময় নিকটে যখন ইহারা নিজেদের কৃতকর্মের দরুন অনুতাপ করিবে শেষ পর্যন্ত ঠিক মহাশত্ব অনুসারে এক বিরাট দুর্ঘটনা আসিয়া তাহাদিগকে গ্রাস করিয়া ফেলিল আর আমরা তাহাদিগকে আবর্জনার মতো বানাইয়া নিক্ষেপ করিলাম দূর হও জালিম জাতি আমরা অন্য জাতি সমূহ কে উত্থান করিলাম কোন জাতি না নিজের নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ আছে। আর না উহার পরে টিকিয়া থাকিতে পারিয়াছে অতপর আমরা পরপর আমাদের রাসুল পাঠাইলাম যে জাতির নিকটেই তাহার রাসুল আসিয়াছে তারা তাহাকে মিথ্যা বলিয়া অমান্য করিয়াছে আর আমরা একের পর এক জাতিকে ধ্বংস করিতে থাকিলাম शेषिगो के एके बारे गल्पर मत बनाइ छोस और विपर्जय जहां ग्रहण करना सुलत अतपर मुसा एवं ताहार भाई हारून मुबीन। इला हारू के নিজের নিদর্শন সমূহ ও সুস্পষ্ট সহকারে ফিরাং ও তাহার রাজন্যবর্গের নিকট পাঠাইলাম কিন্তু তাহারা অহংকার করিল আর তাহারা খুব বড় মানুষীতে লিপ্ত হইল তাহারা বলিতে লাগিল আমরা কি আমাদেরই মতো দুই ব্যক্তির প্রতি ইমান আনিব আর তাহারা তো সেই লোক যাহাদের জাতি আমাদেরই দাস كَلَّبُوهُما فَكَانُوا مِنَ الْمُهْلَكِينَ أَتَرَى دُجُنْكَايَ مِثْلَ مُنْكَرِي وَأَمْنُكَ رِيلُ وَبِنْغُصُطُ لُكْدِ الشَّهِيدِ مَلِتُ هُيْلُ وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ أَرْسَكَ أَمْرَا كِتَابُ دِلامْ জানো লোকেরা ওহার ভিত্তিতে হেদায়েত লাভ করতে পারে وَجَعَلْنَا بَيْنَ مَارِ وَأُمَّهُ آيَة আর মরিয়াম পুত্র ও তাহার মাতাকে আমরা একটি নিদর্শন বানাইলাম এবং তাহাদিগকে এক সুচ্চ ভূমিতে স্থান দিলাম যাহা ছিল শান্তি ও স্থিতির স্থান এবং সেখানে ছিল ঝর্ণাধারা প্রবাহমান হে রাসুলগণ পবিত্র জিনিস খাও এবং তোমরা যাহা কিছুই করো আমি তাহা ভালো করিয়াই জানি ও ইন্ন হারি ওম চুকুম ওম তোমাদের উন্মত একই উন্মত আর আমি তোমাদের রব অতএব তোমরা আমাকেই ভয় করোমিম কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে নিজেদের মধ্যে টুকরা টুকরা করিয়া লইল প্রত্যেক দলের নিকট যাহা কিছুই আছে তাতেই তারা মগ্ন থাকিবেইন অতএব ইহাদের ছাড়িয়া দাও तत्दाराता कल्याण विधान ही तत्पर ना ता আসল ব্যাপার সম্পর্কে ইহাদের কোন চেতনাই নাই নিজেদের যাহারা নিজেদের রবের আয়াত সমুহের প্রতি ইমান আনে ওল্লিন যাহারা নিজেদের রবের সহিত কাহাকেও শরিক করে না আর যাহ অবস্থা এই যে তারা যখন যাহা কিছু দেয় তাদের হৃদয় এই চিন্তায় কম্পিত হইয়া থাকে যে তাহাদিবকে নিজেদের রবের নিকট ফিরিয়া যাইতে হইবে আসলে কল্যাণের দিকে দ্রুত গমনকারী এবং অগ্রসর হইয়া উহা অর্জনকারী তো সেই লোকেরা আমরা কাহাকেও তাহার শক্তি বাহিরে কোনো কাজের দায়িত্ব দেই না এবং আমাদের নিকট একখানি কিতাব রহিয়াছে যাহা যথাযথভাবে বলিয়া দেয় আর লোকদের উপর কোনো ক্রমেই জুলুম করা হইবে না কিন্তু এই লোকেরা এই ব্যাপারে সম্পূর্ণ অনবহিত আর তাহাদের আমল সেই নিয়ম হইতে ভিন্ন রকমের তাহারা নিজেদের এই কার্যকলাপ চালাইতে থাকিবে শেষ পর্যন্ত যখন আমরা তাহাদের ভোগ বিলাসী লোক দিগকে নিমজ্জিত করিয়া লইব তখন তাহারা আত্মচিৎকার করিতে শুরু করি এখন বন্ধ করো তোমাদের আহাজারি ও ফরিয়াদ আমাদের নিকট হইতে এখন আর কোনো মিলিবে না আমার আয়াত যখন শুনানো হইতেছিল তখন তো তোমরা পিছনের দিকে পালাইয়া যাইতেছিলে নিজেদের অহংকারের দাপটে উহার প্রতি তোমরা কোনো ভ্রূক্ষেপি করিতে না নিজেদের আড্ডাসমূহে বসিয়া তোমরা এ সম্পর্কে কথা কাটাকাটি করিতে আর বাজে কথায় সময় কাটাইতে এই যাহা কখনো তাহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই অথবা ইহারা তাহাদের রাসুল সম্পর্কে কখনো জানিতই না আর না জানার কারণে তাহারা তাহাকে অস্বীকার করে আমি কিংবা তাহারা বলে যে সে উন্মাদ না সে তো প্রকৃত সত্য লইয়া আসিয়াছে অথচ এই সত্যই তাহাদের অনেকেরই পক্ষে অপছন্দনীয় ولو اتبع الحق اهواءهم لفسدت السماوات والارض ومن فيهن بل اتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون আর সত্য যদি কখনো এই লোকদের প্রবৃত্তির তাড়নার পেছনে পেছনে চলিত তাহা হইলে আসমান ও জমিন এবং উহার অধিবাসীদের গোটা ব্যবস্থাপনা চূর্ণবিচূর্ণ হইয়া যাইত না আসল কথা হইল আমরা তাহাদের নিজেদেরই জিকির তাহাদের নিকট আনিয়াছি আর তাহারা তাহাদের নিজেদের হইতে বিমুখ হইয়া থাকিতেছে তুমি কি তাহাদের নিকট কিছু চাহিতেছ তোমার জন্য তোমার রবের দেওয়া দানি উত্তম তিনি সর্বোত্তম রিজিক দাতা তুমি তো তাহাদিগকে সহজ সঠিক পথের দিকে আহ্বান করিতেছি পরে না তাহারা সঠিক পথ হইতে সরিয়া গিয়া ভিন্ন দিকে চলিতে চায় আমরা যদি তাহাদের উপর রহম করি এবং বর্তমানে তাহারা যে দুঃখ কষ্টে নিমজ্জিত তাহা দূর করিয়া দেই। তাহা হইলে তাহারা নিজেদের আল্লাহিতা স্রোতে ভাসিয়া যাইবে তাহাদের অবস্থা তো এই যে আমরা তাহাদিগকে দুঃখ কষ্টে নিমজ্জিত করিয়াছি তৎসত্ত্বেও তাহারা নিজেদের রবের সম্মুখে নত হয় নাই আর দীনতা কাতরতাও অবলম্বন করে না অবশ্য অবস্থা যখন এত দূর খারাপ হইবে যে আমরা তাহাদের উপর না আজের দুয়ার খুলিয়া দিব তখন সহসায় তোমরা দেখিবে যে এই অবস্থায় তাহারা সকল কল্যাণ হইতে নিরাশ হইয়া গিয়াছে তিনি যিনি কে শুনিবার শক্তি বিবেচনা করার জন্য হৃদয় ও দিয়েছেন। কিন্তু তোমরা খুব কমই শোকর আদায়কারী হইয়া থাকো তিনি তোমাদিগকে জমিনের বুকে ছড়াইয়া দিয়েছেন। निकट ही तुमा दिख के एकत्रित करोधगम्य है ना कित जहाँ पूर्ववर्तरा बलिया তাহারা বলে আমরা যখন মরিয়া মাটিতে পরিণত হইব এবং অস্থিসার হইয়া যাইব তখন কি আমাদিগকে পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে কদু আয় নহনু আবে আমরা এই রকমের ওয়াদা অনেক শুনিয়াছি আর আমাদের পূর্বে আমাদের বাপদাদারা বহু শুনিয়াছে ইহা তো নিছক একটা প্রাচীন কাহিনী মাত্র তাহাদিগকে জিজ্ঞাসা করো এই জমিন ও ইহার সমগ্র অধিবাসী কাহার যদি তোমরা জানো তবে বলো তারা অবশ্যই বলিবে ইহা সবই আল্লাহ বলো তাহা হইলে তোমরা সতর্ক হও না কেন ও মহান আরসের মালিক কে তাহারা অবশ্যই বলিবে আল্লাহ বলো তাহা হইলে তোমরা ভয় করো না কেন যদি জানো তবে বলো সব জিনিসের উপর তাহার কর্তৃত্ব চলিতেছে আর কে আছে যিনি আশ্রয় দেন এবং তাহার মোকাবেলায় অন্য আশ্রয় দিতে পারে তাহারা নিশ্চয় বলিবে ইহা তো আল্লাহর নির্ধারিত বলো তাহা হইলে তোমরা কোন দিক হইতে যাহা প্রকৃত সত্য আমরা তাহা তাহাদের সামনে লইয়া আসিয়াছি আর এই লোকেরা যে মিথ্যাবাদী তাহাতে কোনই সন্দেহ নাই ما اتخذ الله من ولدا كان معه من اله اذا ذهب كل بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون الله કહাকেও নিজের সন্তান বানায় আর তাহা শহীদ অন্য কোন ইলা শরীকও নাই যদি থাকি তো তাহা হইলে প্রত্যেক ইলাই নিজের সৃষ্টি चढ़ाओ हिंजा बसित लोक मनगड़ा भाव महान आल्लाई प्रकाश्य और गोपनियों सबकिछकर ऊर्धे लोकार प्रस्तावना करीते হে মুহম দোয়া করিগার ইহাদিগকে যে আজাবের ভয় দেখানো হইতেছে তাহা যদি আমার বর্তমান থাকা অবস্থায় আনিয়া দাও কমে তাহা হইলে হে আমার রব আমাকে এই জালিম লোকদের মধ্যে সামিল করিও না আর আসল কথা এই যে আমরা তোমার চোখের সামনেই সেই জিনিস লইয়া আসার পূর্ণ ক্ষমতা রাখি যাহার ভয় তাহাদিগকে প্রদর্শন করা হইতেছে হে মুহাম্মদ অন্যায় ও পাপকে সেই পন্থায় দমন করো যাহা অতীব উত্তম তাহারা তোমার সম্পর্কে যেসব মন কথা বর্ণনা করে তাহা আমাদের খুব ভালোভাবে জানা আছে আর বরুণ বরং হে আমার রব তারা যে আমার নিকট আসিবে আমি তো তাহা হইতেও পানা চাই আচ্ছা এমনকি যখন তাহাদের মধ্যে কাহার মৃত্যু আসিয়া পৌঁছিবে তখন বলিতে শুরু করিবে হে আমার রব আমাকে সেই দুনিয়ায় ফেরত পাঠাইয়া দাও যা আমি পিছনে ফেলিয়া আসিয়াছি আশা রাখি আমি এখন নেক আমল করিব কখনো নয় ইহা তো তাহার একটি প্রলাপ মাত্র এখন এইসব মরিয়া যাওয়া লোকদের পেছনে একটি বর্জ্য একটি অন্তর্বর্তীকালীন সময় অন্তরায় হইয়া আছে পরবর্তী জীবনের দিন পর্যন্ত তারপর যখন সিঙ্গায় ফুক দেওয়া হইবে তখন তাহাদের মধ্যে আর কোনো আত্মীয়তা থাকিবে না এবং তাহারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করিবে না সেই সময় যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই কল্যাণ লাভ করিবে আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই হইবে সেই লোক যারা নিজেরাই নিজ দিগকে মহা ক্ষতির মধ্যে নিক্ষেপ করিয়াছে তাহারা যাহার নামে থাকিবে চির দিন আগুন তাহাদের মুখমণ্ডলের চামড়া চাটিয়া খাইবে আর তাদের জিউ বাহির হইয়া আসিবে তোমরা কি সেই লোক নও যে তোমাদিগকে আমার আয়াত হইলেই তোমরা ওয়াকে মিথ্যা প্রতিপন্ন করিতে চেষ্টা করিতে তাহারা বলিবে দুর্ভাগ্য আমাদের গ্রাস করিয়া ফেলিয়াছিল আমরা বাস্তবিকই গুমরা লোক ছিলাম হে আমাদের পরবার এখন আমাদিগকে এখানে হইতে বাহির করিয়া দাও অতপর যদি আমরা অপরাধ করি তাহা হইলে দূর হইয়া যাও আমার সম্মুখ হইতে পড়িয়া থাকো উহারই মধ্যে আর মুখ না আমার উদ্দেশ্যে যখন আমার কিছু বান্দা বলিত হে আমাদের পরবার দিগার আমরা ইমানা নিয়েছি আমাদের মাফ করিয়ে দাও আমাদের প্রতি রহম করো। তুমি সব রহমকারী হইতে অতি উত্তম দয়াবান তখন তোমরা তাহাদিগকে ঠাট্টা বিচুক করিয়াছ এমনকি তাহাদের জিত তোমাদিকে এই কথাও ভুলাইয়া দিয়াছে যে আমিও আছি আর তোমরা তাহাদের লইয়া হাসি ঠাট্টা করিতে হুম হুম আজ তাহাদের সেই ধৈর্যশীলতার এই ফল আমি দিয়াছি যে তাহারাই সফল আল্লাহ কে জিজ্ঞাসা করিবেন বলো দুনিয়ায় তোমরা কতদিন ছিলে। ছিল তাহারা বলিবে একদিন কিংবা একদিনেরও কোন অংশ আমরা সেখানে অবস্থান করিয়াছি হিসাবকারীদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখুন তোমরা সেই সময় জানিতে তোমরা কি ধারণা করিয়াছিলে যে আমরা তোমাদিগকে অকারণে পয়দা করিয়াছি আর তোমাদিগকে কখনো আমার দিকে আসিতে হইবে না তিনি ছাড়া কেহই ইলা নাই মর্যাদাবান আরসের মালিক তুমি কাফিরুন যে কেহ আল্লাহর সাথে অপর কোন মাবুদকে ডাকিবে যাহার সমর্থনে তাহার নিকট কোন দলিল নাই তাহার হিসাব তাহার রবের নিকট রহিয়াছে এই ধরনের কাফিররা কখনো কল্যাণ লাভ করিতে পারে না হে মুহাম্মদ বল হে আমার রব মাফ করো রহম করো তুমি সব দয়াবানের চেয়ে অতি উত্তম দয়াবান